আনা রাজিয়াল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন আমি নাবী সাল্লাহ আলাইস্লাম এর হাতের তালুর চেয়ে মোলায়ম কোনো নরম ও গরতকেও আমি স্পর্শ করিনি আর নাবী সাল্লাহ আল্লাহ সাল্লাম এর শরীরের সুগ্রাহান অপেক্ষা অধিক সুগ্রাহণ আমি কখনও পাইনি